شايك أحمد موسى جبريلر تاوحيس سيريزير بانجلا آرديو لیکش سيريز بوري بشد حدث مباشرين ميديا شو جنن السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله واصحابه وسلم تسليماً كثيراً كثيراً أما بعد গত পর্বের শেষ দিকে আমরা বলেছিলাম দাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর হলো হেকমা হেকমার সাথে দাওয়া করতে হবে আর হেকমা কেমন হবে সেটাও আল্লা সুবাহা আমাদের জানিয়ে দিয়েছেন সুরা আন নাহালের পঁচিশ নম্বর আয়াতে ইলা উদি ই রব্বিকা বি হেকমাতি ওয়াইজাতিলে হাসানা আপনার পালনকর্তার পথের প্রতি আহ্বান করুন জ্ঞানের কথা বুঝিয়ে ও উপদেশ শুনিয়ে উত্তম রূপে दावार मूल हे आपनी दयालु और नरम हबें उत्तम आखलाकधारी हबें उत्तम पद्धति दावा देवें दवार अपना के दयाशील होते युनियाद हो दावार क्या बनयी हवा और सर्वोत्तम भाषा मानुषर सरू অভিধান খুলে যদি দেখেন একই কথা বোঝানোর জন্য সাতটি শব্দ আছে তবে দেওয়ার জন্য সবচেয়ে ভালো সবচেয়ে সুন্দর হৃদয়গ্রাহী শব্দটি আপনি বেছে নেবেন আপনি সর্বোচ্চ আখলাকের অধিকারী হবেন দেওয়ার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি বেছে নেবেন আল্লাহ তালা সুরা আল বাকারাতে বলেন ওয়কৌলুলিন্ন হোসনা মানুষকে সৎ কথাবার্তা বলবে হোসনা মানে সর্বোত্তম সব পদ্ধতির উত্তম পদ্ধতি সুরা আলী ইমরানের একশো আয়াতে আল্লাহ আয়তে আল্লা সুবাহ বলেন আল্লাহর রহমতেই আপনি তাদের জন্য কোমল হৃদয় হয়েছেন পক্ষান্তরে আপনি যদি রাগ ও কঠিন হৃদয় হতেন তাহলে তারা আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যেত কাজেই আপনি তাদের ক্ষমা করে দিন এবং তাদের জন্য মাফেরাত কামনা করুন এবং কাজে কর্মে তাদের পরামর্শ করুন আল্লাহ বলছেন হেনাবি যদি আপনি তাদের প্রতি কঠোর কর্কশ হতেন তবে তারা আপনার কাছ থেকে দূরে সরে যেত আপনাকে পরিত্যাগ করে নিজেদের পথ ধরত ওয়াস্তাকভীর লাহুন তাদের জন্য মা কামনা করুন এটি লেখকের প্রথম দিকের কথা এ ইলাম রাহিমাকাল্লার মতো যাদের দাওয়া করছেন তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন কেন কারণ তারা আপনার ছাত্র আর আপনি তাদের বাবার মতো ওয়াসাউর ফিল আমর কাজে কর্মে তাদের পরামর্শ করুন অর্থাৎ যদি তাদের সিদ্ধান্ত পছন্দ নাও হয় কিংবা মেনে নাও নেন তাদের প্রতি আপনার দয়াশীলতা দেখানোর জন্য হলেও তাদের সাথে পরামর্শ করুন আরেকটি আয়াত সুরাহ আল আন কাবুতের ছেচল্লিশ নম্বর আয়াত আহলাল কিতাবি বিল্লাতি আহসান। তোমরা কিতাবধারীদের সাথে উত্তম পন্থা ছাড়া তর্ক বিতর্ক করবে না অর্থাৎ যদি কোনো বিষয়ে তর্কে গড়ায় তবে উত্তম পদ্ধতি ছাড়া আহলুল কিতাবদের অর্থাৎ ইয়াহুদী ও খ্রিস্টানদের সাথে তর্কে জড়াবেন না সর্বোত্তম আখলাক সর্বোত্তম কথা দ্বারা তর্ক করুন তর্কে জড়ালই যখন এটা মেনে চলতে হয় তো চিন্তা করে দেখুন দাওয়ার কাজে এর প্রয়োজনীয়তা কতটুকু মনে রাখবেন সুলা আহালের সেই আয়াত ইলা উদলি রব্বিক হেকমাতি ওয়ালমা ওইজাতিল হাসানা আপনার পালনকর্তার পথের প্রতি আহ্বান করুন জ্ঞানের কথা বুঝিয়ে ও উপদেশ শুনিয়ে উত্তম রূপে উত্তম পদ্ধতিতে দাওয়া পৌঁছানোর জন্য রাসুল উল্লাহ সাল্লু আলাইহুয়া আদেশ করা হয়েছিল আল্লা তালা তাকে বলছেন যদি আপনি কর্কশ হতেন তারা আপনার কাছ থেকে দূরে সরে যেত যদি রাসুল উল্লাহ সাল্লু আলিহাল্লামের ক্ষেত্রেই এমন হয় তবে আমাদের কিভাবে বলা উচিত তবে দাওয়ার হিক্মা অবলম্বন করা মানে এই নয় যে আপনি ইসলামের মূল নীতির ব্যাপারে ছাড় দেবেন মডার্নিদের কাছে হিকমা মানেই ইসলামের মূলনীতির ব্যাপারে ছাড় দাও আপোষ করে ফেলো। এটা হলো মডার্নিজদের হিকমার সংজ্ঞা এসব ঠক বিভ্রান্তদের কাছে সব কিছুতেই ছাড় দেয়াই হলো হিকমা মাদারিজুসা আলিকিনে ইবনুল কাইম রাহেমাহল্লা হিকমার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন সঠিক সময়ে সঠিক পন্থায় সঠিক কাজ করাই হলো হিকমা আমি আবার বলছি সঠিক সময়ে সঠিক পন্থায় সঠিক কাজ করাই হলো হিকমা मानुषर बुझ अनुजायी तरह कथा बला और कथा बार्त्य सदय आचरण बजाय रखा ए दर मे पार्थक्य आपनी मानुष्ठ बुझ अनुजी कथा बोलें और एककटी हमी कथा बार्त्य सदय हबें विचक्षण हबें और इसलमाम बेपारे आपोषा छाड़ देपूर्ण आकटी विषय दुटोर पार्थक्य बोझा जरूरी आनी मानुषर बुझ अनुजायी तरह कथा बोलें तर प्रति सदय हबें भलो कथा কিন্তু তার মানে এই নয় যে আপনি ইসলামের ব্যাপারে আপোষ করবেন এ দুটো সম্পূর্ণ ভিন্ন ব্যাপার সোহিবুখারি ও মুসলিমে আনাস ইবনু মালিক রাদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত একটি হাদিস আছে আনাস বলেন রসুল উল্লাহ সাল্লাহ আলিহসাল্লাম মুআজ ইবনে জবাল রাদি আল্লাহ তাল আনহুকে ইয়েমেনে পাঠানোর সময় বললেন মানুষের জন্য সহজ করো কঠিন করো না मूलत यह कथाटी रसुल्लाह सल्लासम आनाज के बोले अनें मुआज के और मुआज बबू मुसा आल असारी के रजअल्लाहू तला आनहून रसुल्लाह सल्लाहू अलहीसल्लम यस सरु वाला तुआ सिरु बशिरु वाल तुनाफिरु यस सुरु वाला तुआजरु बशिरु वाला तुनाफिरु सहज कर कठिन करुणा सुसंबाद शुनाओ निराश करुणा अर्थात सालाद के सहज करुण হ্যাঁ সালাতকে সহজ করুন কিন্তু এর মানে কি এই যে আপনি লোকদের বলবেন সালাত না পড়লে কোনো সমস্যা নেই এর মানে কি আপনি লোকদেরকে বলে বেড়াবেন যে তারা যখন ইচ্ছে তখন সালাত আদায় করতে পারবে কিংবা কাজ থেকে ফিরে এসে দিনের সব নামাজ একেবারে ঈশার পর আদায় করা যাবে হাদিসে সহজ করার কথা এসছে কিন্তু সহজ করা বলতে এমন কিছু করাকে বোঝায় না তাহলে সালাদকে কিভাবে সহজ করবেন সফরে দুই ওক্ত সালাদ একত্র করা যায় কসর করা যায় এগুলো জানান এটাই হলো সহজ করা সরিয়াতে লুহাসের অর্থাৎ সুবিধা বা ছাড়ের ব্যাপারে তাদেরকে জানান এভাবে তাদের জন্য সহজ করুন কেউ যদি অসুস্থ থাকে তাকে জানান যে অসুস্থ অবস্থায় রোজা রাখা বাধ্যতামূলক না এভাবে সহজ করুন অসুস্থতার জন্য দাঁড়িয়ে সালাত না আদায় করতে পারলে বসে পড়ুন যদি বসতে না পারে শুয়ে পড়ুন যদি তাও না পারেন তবে চোখের ইশারায় আদায় করুন এই ব্যাপারগুলো জানান এভাবে সহজ করুন সফরে রোজা রাখা জরুরি নয় এটাও বলে দিন তাড়াতাড়ি ইফতার করা এবং শহুর দেরি করে খাওয়া সর্বোত্তম এটা হচ্ছে রসুল উল্লাহ সাল্লাহু আলিয়াসাল্লামের নির্দেশ কিন্তু কেন এতে করে রোজা বেশি দীর্ঘ হয় না ফলে রোজা রাখা সহজ হয় এগুলো জানান মডার্নি নতুন সংজ্ঞা অনুসারে না দিনকে বরং এভাবে সহজ করুন লোকদের শিক্ষা দিন যে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম দুটো হালালের মাঝে তুলনামূলক সহজটি বেছে নিতেন তাই যদি তাদের ইখতিয়ার দেওয়া হয় তবে তারা যেন নিজেদের জন্য ব্যাপারটা কঠিন না করে ফেলেন তবে এটা শুধুমাত্র প্রযোজ্য হল দুটো হালাল জিনিসের মধ্যে ধরুন হাজে গাড়ি করে কিংবা হেঁটে যাওয়া যায় এক্ষেত্রে আমি যে কোনোটা বেছে নিতে পারি সহজ ছিল বিথায় রাসুল উল্লাহ সাল্লাহ আলহ্লাম বাহনে চড়ে গিয়েছেন বাহনে চড়ে মদিনা থেকে মক্কায় হাজে যাওয়া একে তো হালাল আবার সহজও কিন্তু এর অর্থ এই না যে হালাল ও হারামের ক্ষেত্রে হারাম বেছে নেওয়ার সুযোগ আছে কিছু ঠক বিভ্রান্ত বিকিয়ে যাওয়া মডার্নিস্ট বর্তমানে হালাল ও হারামের মধ্যেও সহজ তাকে বাছাই করার কথা বলে অর্থাৎ আপনার সামনে একটি হারাম এবং একটি হালাল আছে সহজ বলে আপনি হারামটি বেছে নেবেন না এটা করা যাবে না হাদিসের এই প্রথম অংশে ব্যাপারটি সাধারণভাবে উল্লেখ করা হয়েছে মা হৈরা রসুল্লাহ সাল্লু আলাই সাল্লামা বাইনা আমরা রসুল্লাহ সাল্লু আলিয়াসাল্লাম দুটো নির্দেশের মাঝে তুলনামূলক সহজটি বেছে নিতেন এখানে দুটো বিষয়ের কথা এসেছে যদিও এখানে নির্দিষ্ট করে হালাল হালাম বলা হচ্ছে না কিন্তু আসলে এখানে হালালের ব্যাপারেই বলা হয়েছে হাদিসের শেষের অংশে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আপনার সামনে একটি হারাম এবং একটি হালাল আছে সহজ বলে আপনি হারামটি বেছে নেবেন হাদিস কিন্তু তা বলছে না হাদিসের শেষ অংশই এটা পরিষ্কার করে দিয়েছে যেখানে বলা হয়েছে যদি এতে কোনো পাপের সম্ভাবনা থাকতো রসুল্লাহ সাল্লাহু আলাইহাল্লাম সবার আগে এ থেকে অনেক দূরে থাকতেন হাদিসের এই শেষ অংশটি অনেকেই উল্লেখ করে না যদি এতে কোনো পাপের সম্ভাবনা থাকত রসুল্লাহ সাল্লাহ আলাইহাম সবার আগে এ থেকে দূরে থাকতেন দিনকে সহজ করার মানে এই নয় যে হারামকে ইচ্ছে মতো হালাল করতে হবে যেমন আজকাল দিনকে সহজ করার নামে এই হাদিসের ভিত্তিতে হারামকে হালাল করার ফতোয়া দেওয়া হচ্ছে এদের দলিল কি দলিল হচ্ছে ইয়াসির ওয়ালা তোয়াসির সহজ করো কঠিন করো না আজ এরকম অনেকে বলছে পাশ্চাত্যের সুদ হালাল কেন ওই যে সহজ করো কঠিন করুণা ইয়াসিরুওয়ালা তুয়াসির তাদের কাছে কাফিরদের কাছে মদ বিক্রিও হালাল কেন সহজ করো কঠিন করুণা ইয়াস সিরুওয়ালা তুয়াসির ইয়াসিরওয়ালা তোয়াসিরের ভুল বুঝের কারণে এসব বিষয়ে মানুষ চরম ছাড়া ছাড়িতে লিপ্ত অথচ এটার মানে হল যেমন আপনি যদি আগে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারতেন এখন পারছেন না তাহলে বসে সালাত আদায় করুন আপনি সফরকালে সালাত কসর করুন সফরে থাকলে কিংবা বেশি অসুস্থ হলে আপনার সাউম কাজা করার সুযোগ আছে কিন্তু আজকে এটাকে কিভাবে ব্যাখ্যা করা হচ্ছে কিভাবে প্রয়োগ করা হচ্ছে দেখবেন এখন কিছু টুপি বেরিয়েছে মডার্নিদের অনেকেই হিজাব হিসেবে মহিলাদেরকে এই টুপি পড়তে পরামর্শ দেয় एक छोट टूपी के एरा हिजाब बोल कैन कारण ए महिला अमेरिका थकें और ताे चढ़ते होते तो हादी प्रस्तुत सहज करो कठिन करा यासिर व्लासिर पश्चिमे बसबाश मुसलिमर ऊपर जेहेतु पश्चिमा सरकार और लोक जन बसी नजरदारी करे तई पश्चिमा मुस्लिमरासब क्य करते तरह सामने हदिस आहज करो कठिन करा यासिर वाल तुआसिर আবার কেউ কেউ তো আরও এক ধাপ এগিয়ে বলে যে হিজাব বাদ হিজাব ছাড়াই চলো হিজাবের দরকারই নেই একদম কারণ ইয়াসির ওলা তুয়াসির সহজ করো কঠিন করো না উদার হওয়া এবং দিনকে সহজ করে উপস্থাপন করাই হচ্ছে দেওয়ার মূল ভিত্তি আপনি রাস্তায় গাড়ি চালালে নির্দিষ্ট একটি লাইন বা সীমানা জুড়ে চালান চিহ্ন বা সীমানার বাইরে চলে যান না আপনার সামনে দুটো লাইন আছে এ লাইনের ভেতরে থেকে যেটা আপনার জন্য সহজ হয় সেভাবে গাড়ি চালাবেন আপনি সহজ করবেন এবং দাওয়ার কাজে বিনয়ী হবেন উদলি রব্বিক হেকমা আপনার পালনকর্তার পথে আহ্বান করুন হেকমা দ্বারা একবার রসুল্লাহ সাল্লাহ আলাইহসাল্লাম এক মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন মহিলাটি একটি কবরের কাছে কান্না করছিল রাসুল্লাহ সাল্লাহু আলিহাম সাধারণত মহিলাটিকে আল্লাহর কাছে বললেন সর আমার কাছ থেকে আমার মত তো আর তোমার উপর বিপদ আসেনি আসলে মহিলাটি রাসুল উল্লাহ সাল্লাহ আলহিহাস্লামকে চিনতে পারেনি একবার চিন্তা করুন এই মহিলাটি রাসুল উল্লাহ সাল্লাহু আলিহ্লামকে এগুলো বলছে অন্য কেউ হলে রেগে যেত ওই মহিলাকে বলতো তোমার সাহস কত আমাকে এগুলো বলছো জানো আমি কে আমি একজন সাইক তুমি জানো আমি কতগুলো লেকচার দিয়েছি আমার লেখা কতগুলো বই আছে তুমি জানো অথচ রাসুল উল্লাহ সাল্লাহ আলহি স্বাভাবিকভাবে চলে গেলেন কিছুই বললেন না পরে মহিলাকে বলা হয় যে তিনি তো রাসুল উল্লাহ সাল্লাহু আলিহস্লাম ছিলেন সেই মহিলা দ্রুত রাসুলের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করলেন রাসুল ছিলেন কোমল হৃদয়ের তিনি মহিলাকে আরও উপদেশ দিলেন ইননামা সব রাইন্দা সদমাতিল উলা অর্থাৎ বিপদের প্রাথমিক অবস্থাতে সবর করাই হল প্রকৃত সবর রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম রেগে যাননি তিনি মহিলার মানসিক অবস্থা বুঝেছিলেন সন্তান হারা মায়ের মানসিক অবস্থা কেমন হতে পারে তিনি ঠিকই উপলব্ধি করেছিলেন পরের পয়েন্ট নিয়ে আলোচনার সময় এই উদাহরণটি মাথায় রাখবেন মুসনাদে আহমেদে আবু উমাম রাজি আল্লাহু তাল আহু থেকে বর্ণিত এক ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কাছে এসে জিনা করার অনুমতি চাইল সে বলল ইয়া রসুল্লাহ আমাকে জিনা করার অনুমতি দেন আজকের আলীমদের সাথে যদি এই ঘটনা ঘটত তবে কি হতো আল্লাহ ভালো জানেন তারা ওই লোককে ফাসিক আখ্যা দিতেন তার সম্পর্কে নানান কথা বলতেন অথচ সাহাবিরা ক্ষিপ্ত হওয়াতে রাসুলুল্লাহ সাল্লাহু আলি হোসাল্লাম বরং তাদের শান্ত করলেন সাহাবিরা এ প্রশ্ন শুনে ক্ষিপ্ত হয়েছিলেন অথচ রাসুল্লাহ সাল্লাহু আলী হোসাল্লাম বললেন মাহ মা শান্ত হও শান্ত হও তোমরা সাহাবিরা রাসুলুল্লাহ সাল্ল্লাহু আলী হোসাল্লামের চরম অনুগত ছিলেন এই কথা শোনার পরে তারা একদম নীরব হয়ে গেলেন রসুলুল্লাহ সাল্ল্লাহু আলিহসাল্লাম লোকটিকে তার কাছে ডাকলেন প্রশ্ন করে যেন চলে যেতে পারে এজন্য লোকটি হালাকার শেষ প্রান্তে বসেছিল তোর সাল্লাহ আলাই তাকে নিজের কাছে আনলেন এবং উদাহরণ দিয়ে হিকমার সাথে তার সঙ্গে কথা বললেন তাকে দলিল দিলেন আবার যুক্তি দিয়েও বোঝালেন তিনি শুরুতেই আয়াত বা হাদিস শোনাননি সাধারণত যুবকেরা বিচার বুদ্ধি ব্যবহার করে আর তাই তিনি হিকমা অবলম্বন করেছিলেন যুবকদের সাথে আচরণ করার সবচেয়ে উত্তম পদ্ধতি হলো এটি কারণ তারা একটি বিষয় নিয়ে চিন্তা করে ভাবে অভিমত দিতে পারে তারা বয়স্কদের পদ্ধতি মেনে চলে না তো তিনি তাকে বললেন তুমি কি নিজ মায়ের জন্য তা পছন্দ করো সে বলল না রসুলুল্লা সাল্লু আলী সাল্লাম বললেন তাহলে লোকেরাও তো তাদের মায়েদের জন্য তা পছন্দ করে না তারপর তিনি বললেন তুমি কি তোমার বোনের জন্য তা পছন্দ করো সে বলল না কে আছে এমন তা নিজের বোনের ব্যাপারে মেনে নেবে রাসুল বললেন তাহলে লোকেরাও তো তাদের বোনের জন্য তা পছন্দ করে না তারপর তিনি বললেন তুমি কি তোমার ফুফুর জন্য তা পছন্দ করো সে বলল না কে আছে তা নিজ ফুফুর ব্যাপারে মেনে নেবে তিনি বললেন তাহলে লোকেরাও তো তাদের ফুফুদের জন্য তা পছন্দ করে না তারপর তিনি বললেন তুমি কি তোমার খালার জন্য তা পছন্দ করো এভাবে তিনি একের পর এক উদাহরণ দিয়ে যেতে লাগলেন ইচ্ছে করলে রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম একটি উদাহরণ দিয়েই থেমে যেতে পারতেন কিন্তু তিনি এতগুলো উদাহরণ দিলেন এ কারণে যে যেন যুবকটি চিন্তা করতে পারে तरपर जड़िए धरल बुके हाथ रेखे तरह दुआ करल अल्लाहु मखिर वा तहिर कल बाहू वाह हस इनफारजह हे अल्लाह ताके क्षमा करु अंतर के पवित्र कर लज्जा स्थान के हराम का परवर्ती युवकटील वाल्ला रसुल्लाह सल्लाहअसल्लम का आसार पर जीना अपेक्षा घृणार क्या हमारे आ कि ना রাসুল উল্লাহ সাল্ল্লাহ আলিহসাল্লামের কাছ থেকে আসার পর সে আর এর ধারে কাছেও যায়নি সে জিনার কাছেও ঘাসেনি আর তার মনে এজন্য কোনো আকাঙ্ক্ষাও জাগেনি খুব অল্প কিছু কথা খুব অল্প কিছু কথা তার মনে বিরাট প্রভাব ফেলেছিল এটাই হচ্ছে হিক্মা বুখারি ও মুসলিমে এক বেদুইনের ঘটনা বর্ণিত হয়েছে সে রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের মসজিদে এসেছিল ছোটোবেলায় আমি যখন মদিনাতে ছিলাম তখন এর আয়তন ছিল খুবই ছোট মাত্র পনেরো কিংবা বিশ মিনিটেই সমগ্র মদিনা আপনি পায়ে হেঁটে ঘুরে আসতে পারতেন চিন্তা করুন তাহলে রাসুল উল্লাহ সাল্লাহ আলহ্লামের সময় তা কেমন ছিল কতটুকু ছোট ছিল তো দুইন লোকটি দূরে মরুভূমি থেকে এসেছিল এবং সে তার প্রস্রাব করতে পছন্দ মতো আর কোনো জায়গা না পেয়ে শেষমেশ মসজিদের এক কোণে বসে পড়ল আজকের কোনো মসজিদে এই ঘটনা ঘটলে কি হতো আল্লা সুফহান ও তালা উত্তম জানেন তাকে হয়তো সবাই জুতো ছুঁড়ে মারত গণপিটুনি দেওয়া হতো পুলিশ ডাকা হতো মসজিদ থেকে বের করে দেয়া হতো এবং হয়তো জেলও খাটতে হতো এতে সে হয়তো তার দিন পরিবর্তনই করে ফেলতো কিংবা এর চেয়েও বাজে কিছু ঘটতে পারত সাহাবিরা উত্তেজিত হয়ে পড়েছিলেন কিন্তু রসুল উল্লাহ সাল্লাহু সাল্লাম তাদের বললেন দাউ দাউ তার কাজে বাধা দিও না তোমরা তার কাজে তোমরা বাধা দিও না ইবনু হাজার আল্লাহ সালানী রাহেমাহুল্লাহ এই হাদিসের ব্যাপারে মন্তব্য করতে গিয়ে বলেন এই ঘটনা থেকে দাওয়ার কাজে রাসুল্লাহ সাল্লাহ আলীহসাল্লামের হেকমার গভীরতা প্রমাণিত হয় তিনি যদি সাহাবিদের বাধা না দিতেন তাহলে প্রস্রাব লোকটির সারা গায়ে ছড়িয়ে পড়ত কারণ তাকে থামতে বলা হলে প্রথমে সে উঠে দাঁড়াবে কিন্তু প্রস্রাবের মাঝে যদি সে থামতে না পারে তাহলে প্রস্রাব তার কাপড়ে ও মসজিদে ছড়িয়ে যাবে আর যদি সে প্রস্রাব থামাতেও পারতো অর্থাৎ চেপে রাখতে পারত তবেও তার এতে কষ্ট হতো যাই হোক তার প্রয়োজন শেষ হবার পর রসুল্লাহ সাল্লাহ আলি হসাল্লাম সাহাবিদের তা পরিষ্কারের নিয়ম শিখালেন এবং আমরা আমাদের জন্য একটি শিক্ষা পেলাম তিনি আমাদের জন্য এটি একটি শিক্ষা বানিয়ে দিলেন ধরুন যদি এভাবে কার্পেট নোংরা হয় তবে কিভাবে পরিষ্কার করব তা আমরা এই হাদিসের মাধ্যমে শিখতে পারলাম রাসুল উল্লাহ সাল্লাহ আলিহসাল্লাম সেই বেদুইনকে কাছে ডাকলেন তিনি এরকম কোনো বিষয়ে ছেড়ে দিতেন না বরং হিক্মমার সাথে এগুলোর সমাধান করতেন তিনি বেদুইন লোকটিকে কাছে এনে অত্যন্ত দয়া ও হিকমাপূর্ণ আচরণ করলেন যা কেবল রাসুল উল্লাহ সাল্লাহু আলিহস্লামের পক্ষেই সম্ভব ছিল বেদুইনটি এই বলে বিদায় নিল যে হে আল্লাহ শুধু আমার ও রাসুল্লাহর উপর শান্তি বর্ষণ করুন রাসুল উল্লাহ সাল্লাহু আলী এটাও ছাড়লেন না তাকে যেতে দিলেন না তিনি বললেন আল্লাহর দয়া অপরিসীম তুমি কেবল একে আমার ও তোমার মাঝে সীমাবদ্ধ করতে পারো না যাই হোক রাসুল উল্লাহ সাল্লাহু আলিউস্লামও মানুষকে সংশোধন করেছেন কিন্তু তা বিচক্ষণতা অবলম্বন করে তিনি করতেন ফলে সবাই তা মেনে আর এগুলো তাদের বোধগম্য হতো বুখারিতে পাওয়া যায় রসুল উল্লাহ সাল্লাহ আলী হস্লাম ইবনে আবি সালামা রাজিউল্লাহ তাল আনহুকে এত সুন্দর করে খাবারের আদব শিখিয়েছিলেন যে ওই সাহাবি জীবনের শেষ সময় পর্যন্ত এর অনুসরণ করেন রসুলুল্লাহ সাল্লাহু আলী হাসলামের মক্কা প্রবেশের ঘটনায় আরও সুন্দর দৃষ্টান্ত রয়েছে রাসুল উল্লাহ সাল্লাহ আলী সুসজ্জিত প্রায় দশ হাজার সৈন্য বিশিষ্ট সেনাদল ছিল তারা সমগ্র মক্কাবাসীকে ঘিরে রেখেছিল এই মক্কার লোকেরা বিগত দুই দশক ধরে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের ক্ষতি করার জন্য সম্ভাব্য সব উপায় গ্রহণ করেছিল তারা ছিল তার দয়ার মুখাপেক্ষী একটি আঙুলের ইশারায় কিংবা একটিমাত্র কথাতেই তিনি দুনিয়ার বুক থেকে তাদের নিশ্চিহ্ন করে দিতে পারতেন এরা তারাই যারা কিনা কয়েক দশক ধরে তার পরিবার পরিজনদের ক্ষতি করেছে তার সাহাবিদের হত্যা করেছে সেদিন তার দশ হাজার সৈন্য তাদের ঘিরে রেখেছিল তিনি যখন তাদের উদ্দেশ্যে বক্তব্য শুরু করলেন প্রথমে প্রশ্ন করলেন তোমাদের কি ধারণা আজ আমি তোমাদের সাথে কেমন আচরণ করব। তারা কি বলল আন্তল করিম ইবনাল করিম আপনি নিজে মহানুভব ব্যক্তি আবার আপনি আরেক মহানুভব ব্যক্তির সন্তান মূলত তারা এর দ্বারা বুঝিয়েছিল যে আপনি মহানুভব আপনার পিতা মহানুভব সুতরাং আপনি নিশ্চয়ই আমাদের ক্ষমা করবেন কারণ উদার মহানুভব চরিত্রের অধিকারী কেউ যখন ক্ষমতায় অধিষ্ঠিত হয় সে ক্ষমার পথ অবলম্বন করে रसुल्लाहअलम से कथाई जै यूसुफल्लमीन आज तुम्हारे ऊपर अभिजोग नहीं आल्ला तुम्हारे क्षमा कर दयालु मध्य सर्वश्रेष्ठ दयालु सुरा यूसुफर बिरानब्बे नम्बर आयत তোমাদের উপর কোনো অভিযোগ নেই আমার আল্লাহ তোমাদের ক্ষমা করুন যাও তোমরা মুক্ত দেখুন রসুল্লাহ সাল্লু আলি হুসাল্লাম এসব ব্যাপারে কি গভীর হিক্মা অবলম্বন করেছিলেন এমন বহু উদাহরণ আছে সলিমের একটি ঘটনা হাকাম আসল আনহু একবার আলসালামের পেছনে সালাত আদায় করছিলেন এক ব্যক্তি যখন হাঁচি দিল মুরত অবস্থায় হাঁচি দেয়া লোকটির উদ্দেশ্যে ইয়ার হামুকাল্লাহ বলে উঠলেন হাদিসের বর্ণনাটি এরকম যে লোকটি প্রত্যুত্তরে ইয়াহদি কুমল্লাহসলেহবাকুম না বলার কারণে তিনি একটু মর্মাহত হলেন যেহেতু লোকটি কোনো উত্তর দিচ্ছিল না তাই তিনি ইয়ার হামুকাল্লা বলেই যাচ্ছিলেন এই মুবা রাজি আল্লাহ তালা আনহু আরেকজন সাহাবি ইনি মোয়াবিয়া ইবন আবু সুফিয়ান রাজি আল্লাহা নন তো সাহাবিরা এতে এতটাই বিরক্ত হলেন কেউ কেউ তাদের হাত দিয়ে নিজের উরুতে আঘাত করে শব্দ করলেন যাতে সেই সাহাবি মুয়াবিয়া চুপ হয়ে যান তিনি এটা বুঝতে পারলেন ব্যথিত হয়ে চুপ করে গেলেন তিনি বারবার কেন এটা বলছিলেন এর কারণ হতে পারে যে তিনি চাচ্ছিলেন সেই ব্যক্তি তার উদ্দেশ্যে ইয়হদি ইকুমুল্লাহ আয়ুসলিহবা বলুক। যখন তিনি দেখলেন সাহাবিরা বিরক্ত হয়ে হাঁটুতে আঘাত করছেন তিনি চুপ করে গেলেন সালাদ শেষে রাসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম মুআ রাজিয়াল্লাহ তাল আনহুকে কাছে ডাকলেন কোনো ভুল হলে রাসুল সেটাকে পাশ কাটিয়ে যেতেন না তিনি বলতেন না হিকমা হলো পাশ কাটিয়ে যাওয়া তিনি মুজল্লাহু তাল আনহুকে বললেন এদিকে এসো सलत निषेध कर लें सलाद्देश्य सम्पर्ल मुआवइयादीअल्लाह तालहू बल वल्लाही एकटू घृणा प्रकाश करें वल्लाही मारें ना केड़ा कथा তিনি অত্যন্ত নম্রতা ও দয়ার সাথে আমাকে বললেন এটা সলাহ এই সলাতের মাঝে এ ধরনের কোনো কথা বলতে পারবো না আমরা এখানে কেবল তাজবিহ তাকবীর ও কুরআন তেলাওয়াত করা যাবে কোমলতার সাথে তার কাছে তিনি এটি ব্যাখ্যা করেছিলেন রাসুল উল্লাহ সাল্লাহ আলী এরকম আচরণের পর মুআয়া ইবনুল হাকামের অন্তর বিশাল হয়ে গেল এবার তিনি রাসুল উল্লাহ সাল্ল্লাহু আলি সাথে কথা বলার অনেক সাহস পেলেন মুআ রাসুল্লাহ সাল্লু আলী সাল্লামকে তার নিজের ইসলাম গ্রহণের আগের অন্যান্য অনেক বিষয় নিয়ে অনেক কিছু জিজ্ঞাসা করলেন তার জাহিলি সময়ের ঘটনা নিয়ে রকম বিষয় নিয়ে রসুল্লাহ সাল্ল্লাহু আলি সাল্লামের কাছে প্রশ্ন করলেন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তাকে বললেন সেগুলো ছিল পথভ্রষ্টতা মূল বিষয় হল রসুল্লাহ সাল্লু আলী সাল্লাম মুবনুল হাকাম রাজিয়াল্লাহ তাল আনহুর সাথে এত বেশি উদারতা ও হিকমাপূর্ণ আচরণ দেখিয়েছেন যে মুয়াবিয়া মনে করেছিলেন রসুলুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কাছে সব কিছু সমস্ত কিছু বলা যায় তাকে যা ইচ্ছা যে কোনো বিষয় নিয়ে প্রশ্ন করা যেতে পারে আপনার কি জানেন এই ব্যক্তি কোন সাহাবি ছিলেন ইনি ছিলেন সেই সাহাবী যিনি তার দাসীকে চড় মেরেছিলেন পরে খারাপ বিচারের জন্য তার দাসীকে রসুল উহ সাল্লাহ কাছে নিয়ে যান সেদিন যদি রাসুল উল্লাহ সাল্লু আলহিহস্লাম তার সাথে কঠোর আচরণ করতেন তাহলে পুনরায় তাকে কিছু বলার সাহস তিনি কখনোই পেতেন না তিনি কখনোই রাসুল উল্লাহ সাল্ল্লাহু আলি সাল্লামের কাছে দাসিকে নিয়ে এসে বলতে পারতেন না যে আমি তাকে মেরেছি এখন আমার কি করা উচিত বরং রাসুলুল্লাহ সাল্ল্লাহু আলি সাল্লামকে বলতে তিনি ভয় পেতেন রাসুল উল্লাহ সাল্লাহু আলী হুসাল্লাম দাসীটিকে জিজ্ঞাসা করলেন আল্লাহ কোথায় এটি একটি বিখ্যাত হাদিস আপনারা সবাই এটি জানেন সে মুখে এর কোনো উত্তর দেয়নি কিন্তু সে প্রশ্ন ঠিকই বুঝতে পেরেছিল তাই সে আকাশের দিকে আঙুল উঁচিয়ে ইশারা করল ফলে রাসুল উল্লাহ সাল্লাহু আলিহ্লাম বললেন তাকে মুক্ত করে দাও প্রথমবার যদি রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সাথে উদার না হতেন যদি সাহাবিদের সামনে তাকে বিব্রত করতেন তাকে জামাতে আসতে নিষেধ করতেন কিংবা তাকে কোনো কঠোর কথা শুনিয়ে দিতেন তবে তিনি আর কোনো দিন রাসুলুল্লাহ সাল্লাহ আলহি কাছে যেতেন না কারণ তিনি ভয় পেতেন কিন্তু তিনি এতটাই স্বস্তি বোধ করেছেন যে যে কোনো ব্যাপার হলেই তিনি রাসুলুল্লাহ সাল্লাহু আলি সাল্লামের কাছে যেতেন যার ফলাফল হিসেবে আমরা আইন আল্লাহর উপর সুনাত শক্তিশালী প্রমাণ পেয়েছে পরবর্তী পয়েন্ট মনোযোগ দিয়ে লক্ষ্য করুন আল্লাহ এবং তোমরা তার সাথে নম্রভাবে কথা বলবে হতে পারে সে উপদেশ গ্রহণ করবে কিংবা আল্লাহকে ভয় করবে সুরাত আয়াত হিকমা অবলম্বনের পক্ষে এর চেয়ে বড় দলিল আর কি হতে পারে এই আয়াতটি হিক্মার সর্বোচ্চ উদাহরণ দাওয়াতে হিক্মা ও নম্রতা অবলম্বনের সর্বোচ্চ উদাহরণ এই আয়াত তার দুজন বিশিষ্ট রাসুলকে বলছেন তারা যেন তার সাথে তারা যেন কথা বলেন হয়তো সে উপদেশ গ্রহণ করবে কিংবা আল্লাহর ভয়ে সঠিক পথে ফিরে আসবে এই আয়াতের ব্যাখ্যায় ইবনু কাসিম রহমাউল্লা বলেন আয়াতটি অত্যন্ত শিক্ষামূলক ফিরে তার অধ্যত্বের শিখরে পৌঁছে গিয়েছিল অহংকারের শেষ সীমায় উপনীত হয়েছিল সে এই অবস্থাতেও আল্লাহ সুবাহ তার বিশিষ্ট রাসুলদের আদেশ দিলেন তারা যেন এই ব্যক্তির সাথে নম্র আচরণ করেন কোন ব্যক্তি এমন এক ব্যক্তি যে তার অহংকার ও ঔদ্ধত্বের চূড়ায় পৌঁছে গিয়েছিল আল্লাহ এমন এক ব্যক্তির সাথে তাদের নম্রতা অবলম্বন করতে বলেছিলেন যে নিজেকে রব দাবি করেছিল যে বলছিল আনা রব্য কুমুল আ আলাহ আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ প্রতিপালক যদি ফিরে আউনের মতো এক অত্যাচারীর যে নিজেকে সর্বশ্রেষ্ঠ পালনকর্তা দাবি করেছিল তার সাথে আল্লাহ সুবহানাহুয়াত আলা নম্রতা অবলম্বনের নির্দেশ দেন তাহলে ভাবুন যারা আল্লাহ সুবাহানাহুয়াত আলাকে সর্বশ্রেষ্ঠ পালনকর্তা হিসেবে স্বীকার করে তাদের সাথে কথা বলতে গেলে তাদের দাওয়া দিতে গেলে আপনার কি পরিমাণ সহানুভূতি দয়া নম্রতা ও হিকমা অবলম্বন করা প্রয়োজন আব্বাসীয় খিলাফার যুগে এক ব্যক্তি খলিফা আল মামুনের কাছে এসে তাকে অত্যন্ত কড়া ভাষায় তিরস্কার করতে লাগল আল মামুন খুব বিচক্ষণ ব্যক্তি ছিলেন কথাবার্তায় বেশ বিচক্ষণতা অবলম্বন করতেন তিনি তো তিনি বললেন আল্লাহ তোমার চেয়ে উত্তম এক ব্যক্তিকে আমার চেয়েও নিকৃষ্ট এক লোকের কাছে পাঠিয়েছিলেন এবং আল্লাহ ও হারুনকে নির্দেশ দিয়েছিলেন ফাকুহা এবং তার সাথে নম্রভাবে কথা বলবে বুহারিতে আছে ইবনুমা সৌদি আল্লাহ তালা আনহু বলেন আমার এখনও এমনভাবে মনে আছে যেন আমি রাসুল উল্লাহকে নিজের চোখের সামনে দেখছি রাসুল উল্লা সাল্লাসাল্লাম আগের কার এক রাসুলের নির্যাতনের কাহিনী বলছিলেন তার কাউম তাকে মারধর করছিল আর তিনি বলছিলেন আল্লাহ হে আল্লাহ আমার জাতির লোকেরা অজ্ঞ আপনি তাদের ক্ষমা করে দিন একজন রাসুলের শরীর থেকে রক্ত ঝরছিল আর তিনি তা মুতে মুছতে বলছিলেন হে আল্লাহ আমার জাতির লোকেরা অজ্ঞ আপনি তাদের ক্ষমা করে দিন এই হলো আল্লাহর পথে দাওয়া আপনাকে এ পথের কষ্টগুলো বরণ করে নিতে হবে আপনি কখনো কখনো লাঞ্ছিত হবেন কিন্তু আপনাকে মেনে নিতে হবে এসব কিছুই দাওয়ার অন্তর্ভুক্ত মূল কথা হল দাওয়া দিতে গেলে আপনাকে নম্রতা ও হিক্মা অবলম্বন করতে হবে আমাদের নবী সাল্লাহ আলাইসাল্লাম যেন কোমলতার ফোয়ারা ও আধার তিনি ছিলেন উষ্ণ হৃদয়ের অধিকারী ছিলেন দয়া ও ভালোবাসার কুলহীন সমুদ্র তাকে কখনোই কঠোর কথা বলতে শোনা যায়নি अनेक जेमन से कैन एक किंबा यो कि निबुद्धिता एमन कथाओ कई हलन रसुल सल्लासमी छिले दयार झर्ना दयार फोआरा ओमातल आलमीन और आलाम अर्थात जिन इंसान और जाहमत स्वरूप पाठी তিনি ছিলেন মানুষদের প্রতি সমব্যাথী ও দয়ালু শুধু মানব জাতিই নয় সমগ্র সৃষ্টিকুলের প্রতি তিনি সমব্যাথী ছিলেন আলামিনের মাঝে সমগ্র সৃষ্টির মাঝে অর্থাৎ মানুষ জিন মুমিন কাফির এবং সবার মাঝে তিনি অত্যন্ত দয়ালু ও সমব্যাথী ছিলেন যখনই কোনো ভুল হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম তা সংশোধন করে দিয়েছেন তিনি ভুলগুলো মেনে নেননি আর না তিনি এগুলো এড়িয়ে গেছেন কোনো ভুল হতে দেখলে তিনি সাথে সাথে তা সুদৃতেন তবে এর জন্য সবচেয়ে সৌজন্যপূর্ণ যথোপযুক্ত এবং সর্বোত্তম উপায় তিনি অবলম্বন করতেন সাল্লাম আল্লাহ তা বনি ইসরাইলের এক মুমিন মহিলার পতিতা বৃত্তির গুনা মাফ করে দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করিয়েছিলেন আল্লাহ তাকে ক্ষমা করেছিলেন কারণ সে একটি কুকুরের প্রতি দয়া করেছিল আপনার দাওয়া হবে দয়াপূর্ণ একজন দায়ী মাত্রই দয়ালু মহিলাটি একটি কুকুরের প্রতি দয়া করেছিল সে তার জুতা ভরে কুকুরটিকে পানি পান করিয়েছিল মহিলাটি নিজেও পিপাসার্থ ছিল বলে তৃষ্ণার্থ কুকুরটির পিপাসার কষ্ট অনুভব করতে পারছিল একটি কুকুরের প্রতি দয়া করার কারণে আল্লাহ সুভায় না হুয়া তাকে ক্ষমা করে দিলেন একটি কুকুরের প্রতি একজন পতিতা মহিলার দয়ার কারণে যদি আল্লাহ সুবাহ তার কাবিরা গুণাসমূহ ক্ষমা করে দেন তাহলে লা ইহ ইহ মুহাম্মাদুর রসুল্লাহতে বিশ্বাসী একজন বান্দার প্রতি দয়া প্রদর্শনের প্রতিদান কত বিশাল হবে একবার কল্পনা করুন কল্পনা করুন সমগ্র মানব জাতির উপর দয়া প্রদর্শনের প্রতিদান তাহলে কেমন হবে কতটুকু হবে দাওয়া মূলত একটি শিল্প এর সম্পর্ক মানুষের অন্তরের সাথে আপনি মানুষের অন্তর নিয়ে কাজ করছেন আপনাকে এর নিয়ম জানতে হবে কখনো কখনো এমনও হতে পারে আপনি হকপন্থীদের সত্যপন্থীদের দাওয়া দিচ্ছেন আবার আপনি হয়তো কোনো বিষয়ে হকের দাওয়া দিচ্ছেন সত্যের দাওয়া দিচ্ছেন কিন্তু আপনি ভুল পদ্ধতির অনুসরণ করছেন ফলে আপনার উপস্থাপনার কারণে সাধারণ লোকেরা হককে সত্যকে খারাপ মনে করছে আপনি এ ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকবেন কখনও কখনো আপনার সাথে কোনো বিদায়াতি কিংবা মডার্নিস্টের দেখা মিলে যেতে পারে এই মডার্নিস্টরা বিষাক্ত কথা আর দাঁত বের করা হাসির উপর খুব পারদর্শী তাদের নোংরা বিকৃত ও বিভ্রান্ত ভার্সনের ইসলামের দাওয়ার সময় এই হাসি তাদের মুখে লেগেই থাকে তাদের হাসি যেমন মেকি তেমনি তাদের সস্তা মতাদর্শ মেকি তারা বাতিলের দিকে আহ্বান করে কিন্তু তারা এমনভাবে দাওয়া দেয় যে সাধারণ অজ্ঞলোকদের কাছে বাতিলকেই হকমন হতে থাকে একজন দায়ী হিসেবে আপনাকে মনে রাখতে হবে আমরা শয়তানদের দাওয়া দিচ্ছি না আমরা শয়তানদের দাওয়া দিতে আদিষ্টও হইনি আমরা ফেরেশ তাদের দাওয়া দিচ্ছি না অর্থাৎ মানুষ তাদের মতো নির্ভুল নয় কিংবা কোনো পাথরকেও আমরা দাওয়া দিচ্ছি না আমরা মানুষের অন্তর নিয়ে কাজ করছি এতে ভালো ও মন্দ দুটোই আছে তাদের মাঝে নিষ্ঠাবান মুত্তাকই যেমন আছে তেমনি নির্ভেজাল ফাজিরিনও আছে কাদের নিয়ে কাজ করছেন আপনাকে জানতে হবে আল্লাহ তালা সুরা আসামসে বলেন শপথ প্রাণের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন তার তারপর তিনি তাকে সত্য ও মিথ্যার জ্ঞান প্রদান করলেন অর্থাৎ আপনাকে মুদ্দাকি ও ফুজ্জার উভয় শ্রেণির জ্ঞান দান করা হয়েছে যাতে আপনি দয়ার সাথে এই দাওয়া পৌঁছে দিতে পারেন যাতে আপনি সবাইকে হিকমার সাথে দাওয়া করতে পারেন বারাক মহমদ আসসালামাইকুম ওরক এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মুবশির মিডিয়ার ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ